السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ওয়ালা নিসা উম ইন নিনা যাবতীয় প্রশংসা গুণগান কৃতজ্ঞতা আমাদের ইবাদত আমাদের বন্দুক আমাদের সাজদা আমাদের অনুভূতির সকল অনুরাগ একমাত্র আল্লাহ সবহান হাত তা আলার জন্যই আত্মসমর্পিত আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম নবী মোহাম্মদুর রসুল্লাহ सल्लाह आल्ल्लमी सर्वश्रेष्ठ सर्वशेष महानबीन जार्ध्य मानसर चारित्रिक सकल गुणावल के पूरी पूर प्रदान लाला पवित्र कुरने आल्लासूल सम्पर् मर्जदा প্রদান করেছেন এ রাসুল আপনি উন্নত চরিত্রের পরিপূর্ণতার এক অনুপম দৃষ্টান্ত যাবতীয় উত্তম চরিত্রের সমাহার রাসুলের জীবনে এজন্য রাসুল সব শ্রেণীর মানুষের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ যুবক বন্ধুরা আপনাদের জন্য এই আয়োজন আর তার ওই ধারাবাহিক আলোচনা যারা আপনারা বসছেন পিস টিভি বাংলার এই অনুষ্ঠান উপভোগ করার জন্য দেখার জন্য তাদের প্রতি আল্লাহ সবহান ওয়া তালার দরবারে এই দোয়া আল্লাহ আপনাদের জীবনকে কর্মকে সহজতর করে দিন বরকতময় করে দিন আল্লাহ আপনাদের ভবিষ্যৎ জীবনকে নিষ্কণ্টক স্বাচ্ছন্দ্যময় আনন্দময় এবং পরিপূর্ণ করে দিন আমিন আমরা আজ আলোচনা করব পারিবারিক জীবনের একটি সুন্দর স্বরূপ কারণ আমরা পরিবারের সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত আল্লাবাক পবিত্র কোরআনে এভাবে নির্দেশ দিয়েছেন লতা তোমরা তোমাদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করতে যেও না যতক্ষণ পর্যন্ত না ওই ঘর বা ওই অধিবাসীদেরকে তুমি সালাম পেশ করো এবং তাদের অনুমতি গ্রহণ না করো কি চমৎকার আদর্শ বৈশিষ্ট্য আল্লাবাক পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন যুবক বন্ধুরা কোরআনের যখন বিজ্ঞানময় ইঙ্গিত বহ আয়াতগুলো আমরা তেলাওয়াত করি তখন অবাক হয়ে যাই যেই মহাবিশ্বের রহস্যময় সৃষ্টি কীভাবে আল্লাপাক সম্পাদন করলেন আর এই মহাকাশের দূর দিগন্তে গ্লাক্সি ছায়াপথ লক্ষ কোটি অসংখ্য তারকা পুঞ্জ তার ভিতরে রয়েছে আশ্চর্য বহু নিদর্শন কীভাবে আবর্তিত হচ্ছে রাত দিন প্রবাহিত হচ্ছে নদী সাগর আর এই সৃষ্টি জগতে রয়েছে কত হাজারো হাজারো লাখো লাখো জীব প্রাণী প্রাণের স্পন্দন এগুলো যখন কোরআনের বিভিন্ন আয়াতে আসে তখন মনে হয় কোরআন পৃথিবীর এই অজানা রহস্য উদ্ঘাটনের জন্য আল্লা সুবাহানাজিল করেছেন এই আসমান জমিন সৃষ্টিতে দিবা পরিবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে অনেক উত্তম আদর্শ যুবক বন্ধুরা সৃষ্টি জগতের এই অপূর্ব বৈচিত্র এবং এই বিশাল মহাবিশ্বের রহস্য যুবকরা এ গভীর দৃষ্টি দিয়ে উপলব্ধি করে অভিভূত হয়ে আল্লাহ সুবাহা আজ প্রভু এই অপূর্ব সৃষ্টি আর এই সৃষ্টির ব্যঞ্জনা এই সৃষ্টির সমাহার এই সৃষ্টির যে চমৎকার সুসজ্জিত করণ এসব তোমার এক অপূর্ব নিদর্শন এগুলো নিরর্থক অপ্রয়োজনে বিনা কারণে তুমি এগুলো সৃষ্টি করনি এত গেল মহাবিশ্বের কথা চলে আসে আমাদের ঘরে আমাদের পরিবারে এখানে এসে ওই একই অনুভূতি যে প্রভু তুমি যেভাবে আমাদেরকে এক চমৎকার পারিবারিক বন্ধনে আমাদেরকে তৈরি করেছ মায়া দিয়েছ মমতা দিয়েছ শ্রদ্ধা দিয়েছ আপন করে নেওয়ার মানসিকতা দিয়েছ দায়িত্ব দিয়েছ আমরা একজন আরেকজনের সঙ্গে এতটা গভীরভাবে জড়িত বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই এক মহানিয়ামত প্রাণীকূলের ভিতরে মানবের মাঝে যে পারিবারিক বন্ধন যে শৃঙ্খলা যে দায়িত্ববোধ আর কি কোনো প্রজাতির প্রাণীর ভিতরে এমনটা দেখা যায় খুবই কম কিছু কিছু সামুদ্রিক প্রাণী অথবা বন্য প্রাণীর ভিতরে স্বল্প সময়ের জন্য মা শিশু তাদের মাঝে ক্ষুদ্র এই দায়িত্ববোধ পরিলক্ষিত হয় কিন্তু কিছুক্ষণ পরেই সেটা বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু মানবের পরিবার এটা আল্লাহ পাকের এক নিয়াম দ্বারা পরিপূর্ণতা প্রাপ্ত পরিবার আর এই পারিবারিক জীবন শুধু মুসলিমের জন্যই আল্লা দান করেন নেই গোটা মানব জাতির জন্য সে যে ধর্মের যে আদর্শের অনুসারী হোক না কেন যদি সে স্রষ্টায় বিশ্বাসী হয় পিতামাতার প্রতি শ্রদ্ধাবনত হয় এবং ভাই বোন সহ সকলের প্রতি সে দায়িত্বশীল হয় আর যদি আধুনিকতার নামে প্রগতির নামে সেই স্রোতে গা ভাসিয়ে সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ভোগবাদী জীবনকে অবলম্বন করে বস্তুবাদী জীবনের মুহে কেউ যদি ঘর থেকে বেরিয়ে যায় সে ভিন্ন কথা কিন্তু তারপরেও তার সামনে কিন্তু অপেক্ষা করে এক হতাশা সে ফিরে আসে কিন্তু যতক্ষণে ফিরে আসে ততক্ষণে বড় দেরি হয়ে যায় একটি মুসলিম পরিবার যেখানে বাবা মা থাকেন দাদা দাদি থাকেন যদি তারা বেঁচে থাকেন নানা নানি থাকেন এদের সবাইকে নিয়ে সেই পরিবারটি আবর্তিত হয় আর এই পরিবারের জীবনটিকে আল্লাহ পাক পরিচালনা করার জন্য পবিত্র কোরআনে একেবারে পরিবার কেন্দ্রিক একটা সুরা সুরা হুজরাত নাজিল করেছেন গৃহ কুঠুরি ঘর কিভাবে ঘর পরিচালিত হবে কিভাবে ঘর সুরক্ষিত হবে কিভাবে ঘর শান্তিময় হবে আমরা তিনটি শব্দ বলেছি ঘর সুরক্ষিত হবে ঘর শান্তিময় হবে ঘর রক্ষা হবে আল্লাহ আল্লা সুবাহানহাতলা এই বিধানগুলো সুরাই হুজরাতের ভিতরে আমাদের জন্য নাজিল করেছেন একদিকে বলেছেন গোটা মুসলিম জাতি ইমানদারগণ এরা পরস্পর ভাই ভাই আল্লাহ আল্লা সুবাহানহাতলা উদ্বুদ্ধ করেছেন তোমাদের ভিতরে যদি দ্বন্দ্ব কলহ বিরোধ সৃষ্টি হয় হতে পারে আসলে হো বাইনা আখাওয়াইক তাহলে তোমরা সেটাকে সলাহ সংশোধন মিটিয়ে দাও আপুসে সমস্যা সমাধান করে দাও জীবনে চলতে গিয়ে একজনের সঙ্গে আরেকজনের ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হওয়া অস্বাভাবিক কিছু নয় আসলে হো বাই না তাহলে তাদের মধ্যে তোমরা মীমাংসা করে দাও মিটিয়ে দাও মিলিয়ে দাও বিচ্ছেদ নয় ধ্বংস নয় বরং একত্রিত করে দাও গঠন করে দাও পরিবারকে ভেঙে দিয়ে না পরিবারকে টিকিয়ে রাখো স্বামী স্ত্রী পরিবারের দুটো গুরুত্বপূর্ণ ইউনিট দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবনে সলাহ মীমাংসা মিটিয়ে দেওয়া মিলিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভেঙে যায় দূর হয়ে যায় কতগুলো গুরুত্বপূর্ণ কারণে অনাস্থা অবিশ্বাস হিংসা পরনিন্দা পরচর্চা আড়ালে কারো সম্পর্কে মিথ্যে রটনা মিথ্যে অপবাদ আরোপ করা অথবা ব্যক্তিগত ক্রোধ মাত্রাতিরিক্ত লোভ চাহিদার অপরিসীমতা আনলিমিটেড চাওয়া এই যে কতগুলো বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এই বিষয়গুলোর জন্য পরিবারের গুরুত্বপূর্ণ যে ইউনিট স্বামী এবং স্ত্রী এই দুইজনের সম্পর্কে ফাটল সৃষ্টি হয় দূরত্ব সৃষ্টি হয় আসলে জীবনের কোনো ক্ষুদ্র অংশকে যেমন ছোট করে দেখার সুযোগ নেই ফেলে দেওয়ার মতো নয় আবার জীবনে কোনো কিছুকে বিশাল করে একটা বড় ধরনের সমস্যা হিসাবে দেখারও সুযোগ নেই চলতে পথে বাধা বিঘ্ন আসবে আর বাধা বিঘ্ন না পেরিয়ে এগিয়ে গেছে কে কবে যেখানে বাধা আছে সেখানে বাধা অতিক্রম করার আনন্দ আছে আল্লাহ মানুষের জীবনকে একেবারে নিরঙ্কুশ শান্তিময় সুখময় করে দেননি প্রথম মানব আদম আলাহী সাল্লা আসসালাম তার জীবনটাই কি একেবারে নিরাপদ নিষ্কণ্টক ছিল না এখন একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ইনশাআল্লা আলোচনায় ফিরে আসব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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े दूड ऑफ इस्लामिक इंटरनैशनल स्कूल वरहम M-U-S-L-I-M I'm so blessed to be with them I don't know about you I am, I'm so blessed to be with him. Watch Little Wonders at their best. Bishwai Shishwura, Aaj Shondha Shattai Aapunha Shamprachar Shokal Agarotai Bangla <laughs> Deshe Peace TV Banglaaye. as <laughs> alaikum <laughs> wa rahmatullahi wa barakatuh Jibag Bandura এবং আপনাদের বিষয় নিয়ে আমরা দীর্ঘ পথ ইতিমধ্যে অতিক্রম করে এসেছি ব্যক্তিগত জীবন আছে পারিবারিক জীবন আছে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কর্মজীবন ধর্মজীবন আবার ব্যক্তিগত জীবনের ভিতরে আছে চাওয়া পাওয়া অনুভূতি ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ পারিবারিক জীবনে আছে দাম্পত্য জীবন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 अभिशप्त शयतान आदम अल्लम के धोखा दिए विभ्रांत कौशले मात्र मानव मानवी चमत्कार छोट हैपी कपल आदम हावाते थे बे, घुरे बेड़े बे, आल्ला इबादत करो क्ज आदेशर संगे एक निषेध करा हलो खाओ कुलू যত ইচ্ছা তোমরা খাও যেখানে ইচ্ছা সেখানে যাও এটা হলো আদেশ নিষেধটা হলো না মনে চায় খাও এখানে থাকো তাক সাজারা এই গাছটার কাছে যেও না এই যে আদেশ নিষেধ জীবনে এ দুটোই কিছু কাজ করার জন্য আমরা নির্দেশিত কিছু বিষয় থেকে আমরা বিরত থাকার জন্য আমাদের উপরে রয়েছে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মেনে চলতে হবে আদেশগুলোকে বাস্তবায়ন করতে হবে এ দুটোর মধ্যেই মানব জীবনের সফলতা এবং সার্থকতা এ দুটুকে যদি কেউ প্রতি পালন বাস্তবায়ন করতে না পারে তাহলে তার জীবনের অর্থ ব্যর্থ তাহলে সে মানব হিসাবে মানুষ হিসাবে যে মর্যাদার অধিকারী বলে সে দাবি করে তার দাবি মিথ্যে তাই যে পরিবার স্বামী স্ত্রী বিশ্বাস আস্থা এটা হলো পরিবারের জন্য পরিবারকে সুগঠিত রাখার প্রধান উপকরণ আল্লাপা কি নির্দেশ দিয়েছেন তোমাদের এই ধরনের পরিবারের ভিতরে যদি অনাস্থা তৈরি হয় অবিশ্বাস তৈরি হয় কিসের দ্বারা স্বামীরা স্ত্রী পরস্পর পরস্পরের পরিপূরক হুন্না লিবাসুল্লাহ তোমরা তাদের পরিচ্ছদ তারা তোমাদের পরিচ্ছদ তোমরা একজন আরেকজনের পরিপূরক এবং শুধু তাই নয় এই দুটো জীবন থেকে পরবর্তী প্রজন্মের ধারা সূচিত হয় এজন্য আল্লাপাক নারীকে পুরুষের জন্য আবাদযোগ্য ভূমি হিসাবে আখ্যায়িত করেছেন নিসা উকুম, নিশাউক লাকুম, তোমাদের সহধর্মিনীগণ তোমাদের চারণ ভূমির ন্যায় যেখানে উত্তম ফসল ফলিত হয় এবং তার জন্য প্রয়োজন চমৎকার অতিকর্ষণ আর এজন্য ভূমি এবং ভুলমি মালিকের পরস্পরের ভিতরে থাকতে হয় এক সুগভীর সম্পর্ক আল্লাহ সব তালা কিভাবে চমৎকারভাবে মানবীয় জীবনের বাস্তবতাগুলোকে অনুভূতিগুলোকে তার পবিত্র কালামের ভিতরে এত সাইন্টিফিক এবং সুন্দর সুমার্জিত ভাষায় উপস্থাপন করেছেন যে প্রতিটি কোরআনের পাঠককে স্তম্ভিত করে দেয় सुबह सुबह बो तो भाव सृष्टि एकसार पेते घर बेधेन प्रयोजन दूजे भस्था आजकल आधुनिक सभ्यत आस्थार बस अभाव परित स्मार स्त्री प्रति परिपूर्ण आस्था रखते पर अवस्था दृष्टे আস্থা উঠে যাচ্ছে অবস্থা দৃষ্টিতে অনাস্থা তৈরি হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থার কারণে কি সামাজিক ব্যবস্থা আমরা খুব সহজ ভাষায় সংক্ষেপে বলতে হলে মূল্যবোধহীন সমাজ ব্যবস্থার কারণে আজকে পরিবারের স্বামী স্ত্রীর ভিতর থেকে আস্থা উঠে যাচ্ছে বড় অভাব এই সময়ে যত দ্রুত ঘর বাঁধছে এই সময়ে তত দ্রুত ঘর ভাঙছে দেখুন আমাদের আগে যারা ছিলেন আমাদের দাদা দাদি নানা নানি কি চমৎকার পরস্পরের প্রতি আস্থা ছিল অথবা যারা এখনো বেঁচে আছেন আপনারা লক্ষ্য করুন দেখুন তাদের ভিতরে কি সাংঘাতিক জোরালু বন্ধন বৃদ্ধ দাদা বাড়ি ফিরে আসতে বিলম্ব হচ্ছে বেকুল দাদি বারবার অস্থির হয়ে দরজার দিকে ছুটে যাচ্ছেন কখনো বা আদরের নাতিটিকে ডেকে ডেকে বলছেন যাও না দাদু একটু বাজারে তোমার দাদা এখনো ফিরছে না আমার খুব চিন্তা হচ্ছে আমি খুব টেনশন ফিল করছি এই যে অনুভূতি এই যে হৃদয়ের আকুতি। এই বিষয়গুলোকে আপনি কোনো যন্ত্রের মাধ্যমে দেখাতে পারবেন না এখনো সায়েন্সের ল্যাবরেটরিতে এই আকুতি অনুভূতি আপনি পরিমাপ করতে পারবেন না কিন্তু পাশাপাশি আমরা যারা বর্তমান বাস্তব সময়ের জেনারেশন আমরা যারা এই সময়ের অধিবাসী আমরা বলি কি ও বেশি আবেগ ও দাদির পাগলামি রাস্তায় আসে চলে আসবে টাইম মতো আমি আমার কাজ করে ঘুমিয়ে যাব। এটাই তো প্র্যাকটিক্যাল অর্থাৎ এখনকার ফিলসফি হচ্ছে বি প্র্যাকটিক্যাল বাস্তববাদী হো বাস্তববাদী হও। আবেগী হয়ে চলবে না বাস্তববাদী বলতে যান্ত্রিক হও যান্ত্রিক হও যন্ত্র যেরকম যতক্ষণ চলে চলবে সুইচ অফ করে দিলে অফ হয়ে যাবে যুবক বন্ধুরা আমার এই আলোচনা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে কিন্তু তারপরেও বলব যে অনুভূতির জগৎটি একটি ভিন্ন জগৎ একটা ভিন্ন তৃপ্তি আস্থার বড় প্রয়োজন আস্থা যদি না থাকে তাহলে সেখানে হতাশা ব্যর্থতা এসে বাসা বাঁধে আধুনিক একটি পরিবার স্বামী বাইরে স্ত্রীর অফিস থেকে ফিরে এসেছে নিজের খাবার প্রস্তুত খেয়ে নিয়েছে নিজে ঘুমে চলে গেছে স্বামী ঘরে আসছেন বা বিছানায় অর্ধ নির্দেশ দিচ্ছে খেয়ে নাও এই হলো আধুনিক পরিবারের একটি বাস্তব চিত্র আমরা এই যুগে বসবাসকারীরা হয়তো বলবো অত কিছু অপেক্ষা টপেক্ষার দরকার নেই কিন্তু ইসলাম শান্তির ধর্ম একজন স্বামী স্ত্রীকে পরস্পরের ভিতরে পরিচ্ছদের সঙ্গে তুলনা করে আল্লাহ আল্লাপাক কোরআনে আয়াত নাজিল করেছেন আর রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ওই স্বামী ভালো স্বামী যে তার স্ত্রীর কাছে প্রিয় স্বামী যখন ঘর থেকে বেরিয়ে যায় মিষ্টি মুখে স্মৃত হাসিতে তাকে বিদায় প্রদান করে তার অবর্তমানে তার নিজের সতীর্থ চরিত্রকে সংরক্ষণ করে স্বামীর অবর্তমানে স্বামীর যাবতীয় সংসার এবং তার সম্পদকে পরম মমতায় ভালোবাসায় হেফাজত করে আর নিজের সন্তানকে মাতৃত্বের আদর দিয়ে ইসলামী মৌল্যবোধ এবং আদর্শে গড়ে তোলে কারণ পরিবারই হচ্ছে আদর্শ মৌল্যবোধে গড়ে তোলার একমাত্র প্রতিষ্ঠান আমাদের আজকের এই প্রতিষ্ঠানটি আধুনিক সভ্যতার আঘাতে অনেকটাই নড়বড়ে হয়ে গেছে এখান থেকে ফিরে আসা প্রয়োজন ফিরে আসা প্রয়োজন ইসলামের সুশীতল ছায়া তোলে আল্লা আমাদেরকে এই ছায়া তুলে ফিরে আসার তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই পর্বের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি O abaracato. <tune>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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাঙ্ক জি বি বা তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড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 क्यों तर के इसलमर खाँटी प्रतिनिधि बना जाए खोलाफाय राशेदी कल सन्द्या छटाय पुनः सम्प्रचार दोपुर देशे पीस टी बांगलाय